দেশের জন্য লড়েছ যারা দিয়ে জীবন দেশ বাঁচাতে আবার প্রয়োজন দেশের জন্য জন্মভূমি মাতৃভূমি জন্মভূমি মাতৃভূমি স্বপ্নের বাংলাদেশ পথে করছে বিচরণ ও দেশের বাংলা হবে রাষ্ট্র ভাষা ধরেছান জীবন বাজি রেখেছ ভয়ভীতিহীন প্রাণ বাধার প্রাচীর মারিয়ে এনেছ বিজয় দেশের খ্যাতি ছড়িয়ে দিলে বিশ্বময় বাংলা হবে রাষ্ট্র ভাষা সেই স্বপ্নের বাংলাদেশ আজ উল্টো পথে করছে বিচরণ তোমাদের প্রয়োজন তোমাদের প্রয়োজন তোমাদের প্রয়োজন তোমাদের প্রয়োজন দেশের জন্য লড়ছো যারা করেছো আন্দোলন তোমাদের প্রয়োজন তোমাদের প্রয়োজন তোমাদের প্রয়োজন তোমাদের স্বাধীন ভাবে পথ চলতে লড়ছো একাত্তরে শত্রু মুক্ত দেশ করেছ জীবন তুচ্ছ করে তোমাদের এই তাগে আজ স্বাধীন বাংলাদেশ চার দশক পেরিয়ে গেলেও হয়নি শান্ত সে স্বপ্নের বাংলাদেশ আজ উল্টো পথে করছে বিচরণ ও হো হো তোমাদের প্রয়োজন তোমাদের প্রয়োজন তোমাদের প্রয়োজন দেশের জন্য লড়েছো যারা করেছ আন্দোলন তোমাদের প্রয়োজন তোমাদের প্রয়োজন প্রয়োজন প্রয়োজন দেশ দেশের জন্য লড়ছ যারা দিয়েছ জীবন দেশ বাঁচাতে আবার তোমাদের প্রয়োজন দেশের জন্য লড়ছ যারা দিয়েছ জীবন দেশ বাঁচাতে আবার তোমাদের প্রয়োজন জন্মভূমি মাতৃভূমি জন্মভূমি মাতৃভূমি স্বপ্নের বাংলাদেশে ও হো হো তোমাদের প্রয়োজন তোমাদের প্রয়োজন তোমাদের প্রয়োজন তোমাদের প্রয়োজন দেশের জন্য লড়েছ যারা করেছ আন্দোলন তোমাদের প্রয়োজন তোমাদের প্রয়োজন प्रयन तुम्हे प्रयोजन देश बचाते आरो तुम प्रयोजन